আবু মুসা আশারীর রদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা প্রাপ্ত হয়েছে কিন্তু নারীদের মধ্যে মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া রহমতুল্লাহ আলহি ছাড়া অন্য কেউ তাদের মতো পূর্ণতা প্রাপ্ত হননি আর আইসা রদিল্লাহ তু এর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অন্যান্য নারীদের উপর এমন যেমন শারিদ অর্থাৎ গোস্ত এবং রুটি দ্বারা তৈরি খাদ্য বিশেষ এর মর্যাদা অন্য অন্য খাদ্যদ্রব্যের উপর